বাংলা মানবতার সমাধান মুশ্বর কনশর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 ও আশাদসুল্লা তলিআন কসীরা আমাদ ফিল্লাহ তাসিনবীন সম্মানিত ভাত্রি মন্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা জি আল্লাহ পাক কোরআন করিম নাজল করেছেন এবং তার দ্বারা আমাদেরকে সঠিক পদ দেখিয়েছেন সালাত এবং সালাম নাজিল হুকিয়া নবী সাল্লাহ আলিয়াস্লামের ওপর যাকে আল্লাহ ফখরবুল্লা আলমিন কোরআন করিম দিয়ে সম্মানিত করেছেন আমরা আজকে তাফসির করব সুরা আশ্বর আর আর এই সুরার নাম হচ্ছে আশ্ব আরাম যা শায়ের বহু বচন শায়ের মানে একজন কবি আশো আরা কবিদের দল যারা কাব্যরচনা করে এই সুরা নাম এই জন্যই আরা যে এই সুরার শেষ দিকে কবিদের কথা আল্লাহকে উল্লেখ করেছেন যারা রচনা করে তাদের চরিত্রের কথা আল্লাপাক উল্লেখ করেছেন আর নবী কারিমী সাল্লা ইসাল্লাম তিনি শায়ের বা কবি নন এ বিষয়ে স্পষ্ট করেছেন তাই ওই শব্দ থেকেই এই সুরার নাম সোয়ারা ও সোয়ারা ওয়াতুল গাউন এই আয়াত থেকে নামকরণ হয়েছে এই সুরার সোয়ারা এই সুরা নবী সাল্লাহিস্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে এই সুরাই প্রথম আল্লাহ আল্লাহাকবুল আলমিন কাফেরদের অবস্থা কারণ মক্ষ্মী জীবনে নবী সালাম যেসব লোকদেরকে সম্বোধন করছিলেন তারা অধিকাংশই কাফের মুশ্রিক ছিলেন তো এদের সম্পর্কে বলা হয়েছে যে এরা হেদায়ত গ্রহণ না করলে তুমি আক্ষেপ করে নিজেকে ধ্বংস করিও না নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তাদের চরিত্রের কথা বলা হয়েছে যে তারাকে কে যতই উপদেশ দেওয়া হোক না কেন তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে থাকবে আর তারপরে বেশ কিছু আম্বিয়া রসুলগণের সংক্ষিপ্ত ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ পাকবুল আলমিন এরশাদ করছেন তসিন মিম এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর যেগুলি দ্বারা আরব মুশ্রিকদেরকে যাদের মাতৃভাষা আরবি ছিল চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা আল্লাহ পাকের কালাম বাণী কোরআনে কেরিম আল্লাহ নাজিল কি তা বিশ্বাস করো আর মিথ্যা কথা বলিও না যে এটা মোহাম্মদের রচিত আর যদি তা না করো তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করো আর কোরআনের সুরার মতো একটি সুরা বা কিছু আয়াত নিয়ে আসো কারণ কোরআনে করিম কোনো অন্য অক্ষর দ্বারা আল্লাপাক নাজেল করেননি বরং এই অক্ষরগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের মাঝে রয়েছে আমি আমার আলোচনা শুরুতে আল্লাপাকের প্রশংসার সাথে আরবিতে সংক্ষিপ্ত খুদ্তেও আল্লাপাকের প্রশংসা এবং নবীর ওপর সলাথ এবং সালাম বলি কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলমী নবীর প্রতি সলাাত এবং সালাম পেশ করতে বলেছেন जदि विश्वास ना करमान ना आस क्यों एत आक्षेप कसर आज तुम्हारे पहुँचिए तर क्रहण करा ना कर आदा खा सद पा दुनिया आखिर ইন্নাশা নোনাজেল আলহমিন আয়া আমি যদি চাইতাম তো তাদের কাছে আকাশ থেকে কোনো এমন নিদর্শন পাঠিয়ে দিতাম যাতে মানতে বাধ্য হইত কিন্তু বাধ্য করে জবরদস্তি আমি আমার দিন আমার বিধান মানাবো এটা আমার নীতিমালা নয় ফাজাল্লা তায়না কোহুমলা খাজ যদি আমি জবরদস্তি করার চেষ্টা করতাম তাহলে আমি এমন কোনো নিদর্শন আকাশ থেকে পাঠিয়ে দিতাম যাতে তাদের ঘাড়গুলি নত হয়ে যেত আমায় অমাই রহমান এ মোহাস আর তাদের কাছে দয়াবান আল্লাহর পক্ষ থেকে যে কোনো নতুন উপদেশ আসে তখন তারা ইল্লা কানু তাদের বদস হচ্ছে মুখ ফিরে না মানবে না এরা ফাঁকাত কাজ যাবু এরা মিথ্যা প্রতিপন্ন করেছে ফাঁসাইয়া তেহিম আম্বা মা কানু বহি আস্তাহন যা তারা ঠাট্টা বিদ্রুপ করত তার সংবাদ তাদের কাছে শীঘ্রই আসবে মানে তার পরিণাম বুঝতে পারবে আওয়ালামিয়ার্লাল আর তার পৃথিবীকে একটু দেখে না ভালো করে কাম আম্বাত নাফি হামিন কল্লেজিন করিম কত উৎকৃষ্ট রকমের আমি ফসল ফল উদ্গত করেছি কত রকমের উদ্ভিদ গাছ আল্লাপাক রব্বুল আলমিন এই জমিনে উদ্গত করেছেন কার জন্য আর এটা কে করেছে তোমাদের দেবদেবীরা করেছে রব্বুল আলামিন করেছেন যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা তারই মদতবন্দিই করো একমাত্র ইন্নাফিজলিক্ল্লা নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ওমা খান আকসার রহমিন কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না ওয়াইন রব্বাল আল আজিজ ওর রাহিম আর নিশ্চয় হে নবী তোমার রাবু লাহু আল আজিজ তিনি মহাপ্রতাপশালী বা মহাপরাক্রান্ত আর রাহিম বড়োই দয়াবান তারপরে মুসা আলি সাল্লামের সংক্ষিপ্ত ঘটনা দিয়ে পাক শুরু করেছেন ওয়াইজ না দারব্বা মুসা স্মরণ করো যখন তোমার রাব মুসা আলি সাল্লামকে ডাকলেন এই বলে আনিতেল কৌমা আলমিন জালেম সম্প্রদায়ের কাছে যাও কমা ফিরাও ফেরাউনের জাতির কাছে যাও আলা আল্লাহ তারা কি ভয় করবে না জানাও তাদেরকে কালা তখন মোসা সালাম বলেছেন রব্বে হে আল্লাহ এমনি আখাফ দেবন আমাকে ভয় লাগছে যা আমাকে এরা মিথ্যা মনে করবে মানবে না আমাকে ও আজ কো সাদি আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে বই কী করে বলবো এই জালেম শাসকের সামনে এই তৌহিদের কথা যা মানতে হয়তো রাজি হবে না এত উদ্যত ব্যক্তি ওয়ালায়ান তালেক লিসানি আর আমার জবান খুলছে না মনে হচ্ছে জবান শুকিয়ে যাচ্ছে বড়দের সামনে কথা বলতে গিয়ে বিশেষ করে জালেমের সামনে কথা বলতে গিয়ে যে যে কোনো সময় খুন করে দিতে পারে জিভ্ভা শুকিয়ে যায় কথা বেরোয় না এমনি সাধারণ একজন মানুষ আপনার চাইতে বড়ো হলে অনেক সময় কথা বলতে গিয়ে কথা বেরোচ্ছে না কথায় জড়তা চলে আসছে জিভ্ভা শুকিয়ে যাচ্ছে ফারসেল এল হারুন সুতরাং আল্লাহ হারুন কেউ তুমি রসুল বানিয়ে দাও ওয়ালাহুম আলী আজম্বন আর আমার এক গুনা আছে তাদের সম্পর্কে কারণ একটি লক্ষ্যে আমি ঝগড়া মীমাংসা করতে গিয়ে সরাতে গিয়ে একটা ঘুষি দিয়েছিলাম তাতেও মরে গেছিল অনিচ্ছাকৃত আমি একটা ঘুষি তাতে সাধারণত মরে না কিন্তু মরে গেছিল এই পাপে তো আমি অভিযুক্ত আছি তাদের কাছে অপরাধী ফা খাফা ই এক তো আমাকে আশঙ্কা লাগছে যে আমাকে তার খুন করে দেবে কাল আল্লাহ বলে ক্যাল্লা কখনো খুন করতে পারবে না ফায় তোমরা ও ভাই যাও দুই ভাই যাও আয়াতেনা আমার আয়াত নিয়ে তো ওরা ইন্না মা আকু নিশ্চয় আমি তোমাদের সাথে শুনছি আল্লাহ বলছি ফাতিয়া ফিরাও না ফেরাউনের কাছে যাও ফাকুলা আর তোমরা দুইজনে বলো ইন্না রাসুল ওর্বিলা আলমিন আমরা বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে দূত রাসুল হয়ে এসেছি আন মা মানা বনি ইসরাইল আমাদের দাবি হচ্ছে যে আমাদের সাথে বনি ইসরাইলকে যাদেরকে দাস দাসী বানিয়ে রেখেছেন আপনি এদেরকে ছেড়ে দেন এদেরকে নিয়ে আমি সত্য দিনের শিক্ষা দিই আর এরা স্বাধীন জীবনযাপন করুক কাল আলাম নুরব্বিকা ফিনাওয়ালি দেন তখন ফেরাউন বলতে লাগলো যে মুসা তুমি তো নিমো খারামি তোমাকে কি বাল্য জীবনে আমরা লালন পালন করিনি খোটা দিতে লাগল ওয়াল্লা বেস্তা ফিনা সেনিন এবং আমাদের মাঝে তোমার জীবনের বেশ কিছু কাল বেশ কয়েক বছর তুমি অতিবাহিত করেছ আমাদের বাড়িতে তোমার লালন পালন হয়েছে এটা কি হয়নি ও ফায়ালতা ফালা ফালতা আর যা তুমি করেছো তো করেছো এই যে খুন করেছো ওয়ান তামিনাল কাফেরিন তুমি তো বড়ই অকৃতজ্ঞ এখানে কাফেরিন অর্থ হচ্ছে কারণ কাফের হচ্ছে বড় অকৃতজ্ঞ কুফুর মানে ছোট কুফুরি হচ্ছে অকৃতজ্ঞ হ সুক্রিয়া না করা তো ফেরান বলতে চেয়েছিল তুমি কোথায় কৃতজ্ঞতা করলে তুমি তো অকৃতজ্ঞ কালা ফালতো হামুস আল ইসলাম জয় বললেন আমি যে এই যে কাজ করেছি যে আমি যে লোকটাকে খুন করেছিলাম এ যান ওই সময় ও আনাছিলাম আসেনি আর আমি ইচ্ছা করেও তাকে খুন করিনি ফাফার তো মিনকুম সুতরাং আমি তোমাদের ভয়ে পালিয়ে গেছিলাম লাম্মা খিফতকুম যখন তোমাদের ভয় করেছিলাম ফাওয়াহাবালি রব বি হুকমান তখন পাক আমার রব আমাকে বিচার জ্ঞান দান করেছেন হুকমানবুয়াদ দান করেছেন ওয়াজা আলানি মিনাল আলম সালীন এবং আমাকে রসুলদের অন্তর্ভুক্ত করেছেন মৌসা তুমি অনুগ্রহ করার খোঁটা দিচ্ছ খোঁটা দেওয়া কাউকে কোনো কিছু উপকার করে দিয়ে আঘাতমূলক কথা বলা খোঁটা দেওয়া তোকে মানুষ করলাম আরে তোকে পড়াইলাম তোকে এত দেখাশোনা করলাম তুই এইরকম তোকে দান করলাম ইয়ে করলাম এইরকম কথা বলতে না আল্লাহ সন্তুষ্ট যেন যদি করে থাকেন আল্লাহর কাছে আপনি পাবেন সে খারাপ আচরণ করলো খোঁটা দেওয়া আল্লাহ পাক নিষেধ করেছেন এই ফেরাউন খোঁটা দিচ্ছে মূসা আলি ইসাল্লামকে তখন মূসা আলি সাল্লাম বললেন এই যে তুমি অনুগ্রহের কথা বলছো আমাকে খোঁটা দিচ্ছ তা মুন্ন হালে আন আব্বাদি ইসরাল আর তুমি কি করেছো তুমি তো আমার বংশধরকে দাস দাসী গোলাম বানিয়ে রেখেছো এটাই তোমার বড় অনুগ্রহ যে জুল মত্যাচার করে স্বাধীন মানুষদেরকে বাড়ির চাকর চাকরানি বানিয়ে রেখেছো কালা ফেরাউন তারপরে ফেরান বলল অমা রব্বুল আলমিন বিশ্বজাহানের রব আবার কি আমি তো রব মুস আলি সাল্লাম বলেন কালা রব্বুসামাওয়াল যিনি আসমান সমুহার জমিনের প্রতিপালক অমা বেঈন হমা আর এসবের মাঝে যা আছে তার মালিক কিনকুন তুমি নিন তোমরা যদি বিশ্বাসী হও তাহলে সেই রবে বিশ্বাস করো কালা আলমান হাউল্লাহ তখন ফেরাউন তার আশেপাশের নেতাদের কি সংসদ সদস্যদেরকে বললো আল্লাহ সোনো না কি বলছে আরে দেখো দেখো মোসা কি বলছে শোনো এদেরকে বেকুব বানাচ্ছে এখন কালা রব্য সালাম বললেন তোমাদের প্রতিপালক তোমাদের পূর্ববর্তী যুগের পূর্বপুরুষদের প্রতিপালক তিনি আল্লাহ কালা ইন্না রাসুলকুম্লি উরসালকুমাল ফেরাহন বলল তোমাদের কাছে যে রাসুল এসেছে মুসা এ তো পাগল গো সব সময় প্রথম দিকে যে কোন নবী রসুলগণ এসেছেন তাকে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে আপনি আপনার গ্রামে আপনার এলাকায় যখন সত্য কথা নিয়ে যাবেন আর তারা শির করে বিদাত করে তারা দিন ইসলামের বিধিবিধান পালন করে না মুসল্লি হয়ে চলে এসেছে দেখো দেখো আরে দেখো দেখো কত যে শিক্ষিত কোথায় পড়েছো তুমি এসব বিভিন্ন রকমের ঠাট্টা মজাক করা শুরু করে যাতে করে হেউ প্রতিপন্ন হয়ে লজ্জা পেয়ে বসে যায় বাড়িতে এটা হচ্ছে দুষ্ট প্রকৃতির লোকদের অস্ত্র قال رب المشرق والمغرب وبينهم ان كنتم تاقلون موسى عليه السلام বললেন পূর্ব পশ্চিমের যিনি রব এবং পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সেসবের তিনি পালনকর্তা ইন কুনতুম তাকেলুন তিনি আল্লাহ যদি তোমরা বুঝার চেষ্টা করো فرعون بول লাইনি تتخذ الاهانا غير الله لنك من المسجونين আমার ছাড়া যদি অন্য কোনো উপাস্য গ্রহণ করো যে আর কোনো আল্লাহ তোমার আছে আর রব আছে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কারাগার ल्प समय दिए आरोप आलोचनार दिखे फिर मुहम्मद सल्लाह अलहल्लम एक जिज्ञेस करें तुम्हरा कि जानो गिबद की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 और जदि तार मध्य ना थार मिथ्या अपबाद दिले से ही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय हादिस संख्या छ हज़ार दुश पि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 शाहिद्ला खान मदन डरबुल्लाजफ्ल जहांगीराम दायित्व देखीदा আমরা তফসিল করেছিলাম সুরায় সো আর আল্লাহ ফাকর্বুল আলমিন এরশাদ করছেন আয়াত নম্বর ত্রিশে কালা আওয়ালা জিতুকা বেসাই মুবিন মুসা আলী সাল্লাম বললেন ফেরাউনকে যখন ফের বললো দেখো তুমি যদি আমাকে রব না মানো আমার ছাড়া কোনো এলা যদি তুমি বলো যে আছে তোমার উপাস্য আছে কেউ তাহলে তোমাকে কারারুদ্ধ করব। এই হুমকি যখন দিয়েছিল সেই সময় উত্তরে বলেছেন মুসাআলিসাল্লাম আওয়ালাউজি তোকা বেসাই মবিন যদিও তোমার কাছে কোনো স্পষ্ট কথা নিয়ে আসি আল্লাহ প্রদত্ত স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসি তারপরও মানবে না আল্লাহবে ফের তখন বলেছ ঠিক আছে নিয়ে আস দেখা কোনো মোজিজা অলৌকিকত নবীদের সাথে যেগুলো অসাধারণ কোনো কিছু আল্লাপাক দেন সেগুলোকে আরবি ভাষা মোজিজা বলা হয় যেটা অনেক সময় নবীরা জানতে পারেন যে তোমাকে দেওয়া হচ্ছে বা হবে বা হয়েছে আর অনেক সময় জানতে পারেন না যে আমার হাত দিয়ে কী হতে যাচ্ছে নবীদের এখতিয়ারে থাকে না এটা আল্লাহর এখতিয়ারে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এরশাদ করছেন যে ফের বলো নিয়ে আসো তাহলে তুমি যদি সত্যবাদী হও ফাল কাো তখন মূসা তার তার্লাঠিকে জমিনে নিক্ষেপ করলেন ফয়েজা হিয়া সানু মোবিন তখন সেটা স্পষ্ট অজগর সাপে পরিণত হয় বিশাল অজগর সাপ দাহ দ্বিতীয় মোজেজা তিনি দেখালেন হাতটাকে বগলে দিয়ে টানলেন ফায়জা হাহিয়া বদাউল নাজারিন দর্শকদের জন্য সেটা সাদা শুভ্র হয়ে বেরলো চমকিতে লাগলো কালালিল মালায় হাউলাহু তখন ফেরাউন বিভ্রান্ত করল নিজের লোকদেরকে তার আশেপাশে যে নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিল বল ইন্না হাজ্লা সাহেরুন আলীম এ বড়ই জাদুকর গ সে বড়োই পণ্ডিত জাদুকর ইয়রিউদ ইয়ুকরে যাকমিন আর যেরকম কারণ মানুষকে যদি এসব কথা না বলা হয় তাহলে আবার মূষার পথ থেকে ঠেকানো যাবে না তাই এই ধরনের কথা সে বলল ইয়িউদ ইয়ুকরে যাকমিন আর যেরকম বেশি তার এই জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের এই মিশর দেশ থেকে বের করে নেবে বের করে দেবে আর নিজের রাজত্ব করবে এই হচ্ছে তার মতলব থামা যাতে আমরণ তাহলে তোমরা কি পরামর্শ দিচ্ছ তার সদস্যদেরকে বলল যে তোমাদের পরামর্শ কি বলো তো তখন এরা পরামর্শ দিল আর যে হু তাকে আর তার ভাইকে একটু অবসর দিন সময় দেন কি করছে তামার দেখি দেখি ওবাস মাদায়নে হাশেরিন আর হে বাদশাহেরাউনকে সম্বোধন করে লোকেরা বললো নেতারা যে বিভিন্ন শহরে ঘোষক পাঠিয়ে দেন এত কাব বেকুল সাহারিন আলিম ওরা ঘোষণা করে যত জাদুকররা আছে এই মেসরে আর সেই যুগে জাদুবিদ্যা সবচাইতে বেশি শক্তিশালী ছিল সেই যুগে এত বড় বড় জাদুকর ছিল যা তার আগে কোনো দিন ছিল না এখন আছে না কেমন হবে বড় বড় পণ্ডিত অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসুক দেখে কম্পিটিশান হবে আর মূষাকে পরাস্ত করতেই হবে ফাজ মিয়া সাহরাতলি মি কাতি অমিম্মা আলম অতপর যত জাতুকররা ছিল দেশে সবগুলিকে নির্দিষ্ট দিনের নির্ধারিত সময় একত্রিত করা হইলো এক মাঠে ওয়াকিল আলী নাস আর মানুষকে বলা হলো দেশবাসীকে হাল আন্তজতামুন তোমরা সমবেত হবে কি তামাশা দেখার জন্য এই সহ ঘোষণা করে দেওয়া হইলো আল্লা নাত্তাবে সাহারাত ইন কানুল গাল বিন আশা করা যায় যে আমরা এই জাদুকরদের আর জাদুকরদের নেতা ফেরাউন ফেরাউনের অনুসারী হব আর আমাদের ধর্ম বলিষ্ঠ হবে যদি আমাদের জাদুঘররা বিজয় লাভ করতে পারে ফালাম্মা আসসাহারাতো যখন জাতুকররা সব একত্রিত হয়ে আসলো কালুলে ফের আউনাল ইনকনুল গালেবিন আচ্ছা বাদশা বলুন তো ফেরাউনকে বলল। আমরা যদি জিতে যাই মূষাকে হারিয়ে দিতে পারি তাহলে কিছু পাবো কালার নাম ফের বললো হ্যাঁ অবশ্যই ওয়াইনকুম এজাল শুধু পাবেই না টাকা পয়সা দিয়ে বিদায়ী করবো না বকশিস দিয়ে বিদায় করবো না বরং তোমরা আমার অত্যন্ত নিকটবর্তীর লোক হয়ে যাবে ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে রাজার ঘনিষ্ঠ মানুষ তোমার হয়ে যাবে জাদুকরদের আল কুমুন তোমরা যা নিক্ষেপ করতে চাইছ নিক্ষেপ করো কি করবে করো তোমাদের জাদু দেখাও হেবা আলহম এসি আহম তখন তারা তাদের রশিগুলি রসিগুলিকে আর লাঠিগুলি লাঠিগুলিকে জমিনে নিক্ষেপ করল ওয়া কালু বে ইজতে ফিরাউন আর তারা বললো ফেরাউনের ইজ্জতের শপথ ফেরাউনের শপথ করল ইনুল অবশ্যই অবশ্যই আমরা বিজয়ী হবো আল্লাহ মুসা আলি সালাম লাঠি নিক্ষেপ করলেন ফায়ালেক যা এরা মিথ্যা রচনা করেছিল কারণ যাদুর তো কোনো বাস্তবতা নেই দেখতে সাফ লাগছে রশি আর লাঠিগুলি আসলে কিছুই না এজন আল্লাহ বলেছেন মিথ্যা বলেছেন একে যা তারা মিথ্যা রচনা করেছিল এই জাদুর তামাশা দেখাচ্ছিল সবগুলিকে মুসা আল্লাহ মজেজার লাঠি সাফ হয়ে গিলে ফেলল একটা লাঠিতে সমস্ত লাঠিয়া রসির সাপকে গিলে ফেলল ফাউলকে সাহারাতো সাহেদিন তখন যত জাদুঘররা ছিল সেজদায় অবনত হয়ে গেল কালু আর বললো আমার নবে রব্বিল্লা আলমিন বিশ্বজাহানের প্রতিপালকের প্রতি বিশ্বাস করলাম যিনি রব্বে মূসা ওয়া হারুন মুসা আর হারুনের রব তখন ফেরাউন তো একেবারে গরম হয়ে গেল বললো আমান তুমলা হো কাবুলান আজান তোমাদের অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান নিয়ে আসলে আরে আমার তো পরামর্শ করবে আমি যদি বলতাম তো ঠিক আছে ইল্লা কাবির কুম্লা আল্লা বুঝেছি এই তো তোমাদের গুরু আল্লাহ আল্লা কুমস সেহের যে তোমাদেরকে এই জাদুর বিদ্যা শিখিয়েছে ওস তাদেরকে আর বিরোধিতা করো ওস্তাহ তোমাদের ফালাসফে তালামুন শীঘ্রই জানতে পারবে এর পরিণাম লাউকাত্তে আনাই আরজুল খেলাফ এ জাদুঘররা অবশ্যই তোমাদের হাত আর পাগুলিকে উল্টো করে কাটবো ডান হাত বাম পাম বামহাত ডান পাম এভাবে কাটবো ওসালে বান্না কুম আজমাইন আর তোমাদের সকলকে সুলে চড়াবো কালু তখন তারা বলো লাদাইরা কোনো ক্ষতি নাই কি করবেন আর জাদুঘররা রাজারা পরাজিত হওয়ার পরে ইমান নিয়ে এসছিল আল্লাহ পাকের ওপর তারা ধমকের ধকের জবাবে দায়েরা কোনো ক্ষতি নেই ইন্না এলা রব্বেনা মনকালিব নিশ্চয়ই আমাদেরকে পাকের কাছে ফিরে আসতে হবে আজ কে যায় আর কাল কে যায় আর কিছুদিন পরে যায় তুমি তো প্রাণটাই নেবে আর কি করে নেবে ইননা না তোমা ইয়া ফেরালা না রব্ব আমরা এর আশাবাদী যে আমাদের প্রতিপালক আমাদের গুনাগুলিকে মাফ করে দেবো অনেক জাদু করেছি অনেক কুফুরিসির করেছি মন্ত্রতন্ত্র করেছি আল্লাহজন আমাদের মাফ করে দেন আনকন্যা আউ্য়াল মমিনিন যে আমরা প্রথম মমিন হইতে পেরেছি তোমার আগে আমরা ইমান নিয়ে আসতে পেরেছি এতে আমরা ধন্য হয়েছি চিন্তা করতে পেরেছেন একজন মানুষ যখন কুফুরির নাপাকি থেকে শির্প থেকে যখন পবিত্র হয়ে আসে তখন তার চিন্তাধারা মন মানসিকতা মেজাজ কিভাবে দ্রুত পরিবর্তন হয় আল্লাহ পাকরবুল আলম তারপরে মূসা আলি ইসালাম সম্পর্কে বলছেন ওয়া হাইনা এলা মুসা আর মূসা আলি সাল্লামকে আমি ওয়াহি করলাম আন আসরে বেয়ে বাদি আমার বান্দাদেরকে অর্থাৎ বনি ইসরা মোমিনদেরকে নিয়ে রাতারাতি বেরিয়ে পড়ো মিশর থেকে এখানে আর থাকা যাবে না এন না কুমু কারণ তোমাদের পশ্চাৎপন করা হবে অর্থাৎ তোমাদের পিছে হামলা করে আসবে ফেরাউন আর ফেরাউনে সেনাবাহিনী ফারসাল্লা ফিরাউন ফিল্মাইনে হাসিন ফেরাউন বিভিন্ন শহরে সংগ্রাহককে পাঠিয়ে দিল যাও লোকজন নিয়ে হুমকি হয়ে দাঁড়াবে আমাদের ধর্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ওয়াই এরা আমাদেরকে বড় রাগান্বিত করে ফেলেছে ওয়াই জামিউন হাজ আর আমরা দেশবাসী সকলেই এদের ক্ষেত্রে কিন্তু সচ্ছা আর সতর্ক फखरज नाहमीन जन्नति आल्लापा बोलते हैं ये कौशले फेराउन के फेराउनर सेंाबाहिनी के अनसारी बहु बाग बागिचा थे और झर्णासमूह बरकर कत जो भोगविल्ष कर चलो आईस आराम कर आल्लापा बैर कर दिलें देश वनोजिन धन भाण्डार के कत जो धनर भाण्डार छिल व मकाम करीम और सम्मानसूचक स्थान तरा बसबाज करत से सब थके राजप्रसाद बरकरसल কাজা আল ওরাস বানী ইসরায়েল এইভাবে বনি ইসরায়েলকে এসব দেশের উত্তরাধিকারী বানিয়ে দিলাম আল্লাহ এদেরকে ধ্বংস করে বনী ইসরাইলদের হাতে ফেরাউনের রাজত্ব দেশ তুলে দিয়ে দিলেন ফাত বাহ মুশ্রেকিন এরা সকাল সকাল সূর্য ওঠার সাথে সাথেই এদের পিছে ছুটলো। ফালাম্মা তারা আলজাম আন যখন এই দুই দল পরস্পরকে দেখলো মুসা আলহিসাল্লাম তার সাথে সঙ্গে মম্মেনদেরকে নিয়ে আগে আগে চলে যাচ্ছেন পেছন দিকে তাড়া করে এরা চলে এসছে ধরার জন্য ফেরাওন এবং ফেরাউনের সেনাবাহিনী দলকে দেখতে পাচ্ছে দল বলছে এই ধরলাম ধরলাম আরে বলছে কি যে হইল আমাদের বলছেন কাল মুসা যখন এক দল অপর দলকে দেখতে পাচ্ছে সেই সময় মুসা সালামের সাথী সঙ্গীরা বলল মুসাকে ইন্নাল মুদ্রা খুন আমাদেরকে তো ধরে ফেলবে কি করলেন মুসা আরে মিশরেই থাকতাম গোলামি করতাম বেঁচে তো থাকতাম কাল্লা মুসা আলি সাল্লাম বললেন কাল্লা কখন হইতে পারে না ফেরাও ফেরাউনে সেনাবাহিনী কখন আমাদের ধরতে পারবে না পিছন না আল্লাহ পাক সম্পর্কে মুসা আলি সাল্লামের আস্থা ভরসা কত মজবুত বলছে নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক আছেন আল্লাহ আছেন আল্লাহ তার তৌফিকের দিক থেকে হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে আছেন সাহায্যের দিক থেকে আছেন সাইহাদিন শীঘ্রই তিনি হিদায়ত করবেন মানে রাস্তা দেখাবেন অচিরেই তিনি পথ দেখাবেন ফাওয়াই না এলা মুসা তখন আল্লাহ বলছেন মুসা আলিয়ালামকে আমি জানিয়ে দিলাম ওহির মাধ্যমে আন আজ রব্বে আসাকাল বাহারা তুমি তোমার লাঠিটা সমুদ্রে মারো আঘাত করো সমুদ্রের পানিতে আল্লাহ বাহার বলেছেন তাহলে সেটা ছিল সমুদ্র আর তার নাম হচ্ছে লোহিত সাগর লোহিত সাগর একটা অংশ ছিল যার প্রাচীর নাম বাহারে কুলজুম কিন্তু আমাদের দেশের বক্তারা বলে যে এটা নীল নদ না নীল নদ নাই নদকে নাহার বলা এখানে বলেননি ফান ফালাকা তখন পানি দুভাগে ভাগ হয়ে গেল ফাঁকা না কুললো ফিরকিন কাত্তাউদ্দিল আজিম আর প্রত্যেকটি অংশ পানির দুই দিকে ভাগ হয়ে রাস্তা শুকিয়ে গেছে কাত্তাউদ্দুল আজিম বড় পর্বতের মতো হয়ে গেল পানি জমে গিয়ে বরফের পাহাড় তৈরি হয়ে গেল ওয়াজ নাসম আল আখারিন আল্লাপা বলছেন আর আমি নিকটবর্তী করে দিলাম ওখানে দ্বিতীয় দলকে মানে ফেরাউনের সেনাবাহিনীকে নিকটবর্তী করে দিলাম ওয়ানজাইনা আজমাইন এবং মুসা আলি সাল্লাম এবং তার সাথী সঙ্গীদের সকলকে আমি মুক্তি দান করলাম সুম্মা আকাল আখারিন আর দ্বিতীয় দল এই কাফের জালেম ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম ইন্নাফিজা আলিকাল্লা আয়া নিশ্চয় এতে নিদর্শন রয়েছে কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না ওয়াই না রব্বা কাল আজিজুর রাহিম আর হে নবী তোমার পর্ব দিঘার প্রতিপালক মহাপ্রতাপশালী বড়োই দয়াবান এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ পাক আল্লাহাক রবীন্দ যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন আর যারা সত্যের অনুসারী তাদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহাক আমাদের সর্বদা যেন বাঁচিয়ে রাখেন সাল্লী মোহাম্মদ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 شرق النور في قدير شیخ মুসলেহউদ্দিন কেন আল্লাহু ওয়াহদ ওয়া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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় লার্নিং দা ওয়াইজ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 শনল ফর্মুল দেখুন গাইডেন্স প্রতিবার রাত সাড়ে সাতটা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নেশি বাংলা হ্যাঁ